بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أدلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف সুপ্রিয় শ্রোতা ইসলামের ইতিহাসে সংঘটিত প্রথম গাজোয়া যা গাজোয় বদর নামে পরিচিত এবার উপস্থাপিত হচ্ছে তারই সংক্ষিপ্ত আলোচনা ইসলামের প্রথম যুদ্ধ বদর এই জন্য এটার আহমেদ সবার কাছে অনেক বেশি যারা সেখানে কোরবানি দিচ্ছেন তাদের সে কোরবানির বদলে তুই দিন হাকে চোদ্দ জন সোহাদা তিনশো তেরো চোদ্দ পনেরো জন যোদ্ধা ছিলেন সূচনাটা যেভাবে হয়েছে মুসলমান ছিলেন তখন তো মক্কায় কাফেররা নিজেরা তো মুসলমান হয়ই নাই যারা মুসলমান হয়েছিল তাদেরকে সীমাহীন জুলুম নির্যাতন করছে তো এক পর্যায়ে আল্লাহ তালুকমে সাহবদিনা চলে গেছে মক্কার কাফের দেশে দুশ্মনীত শেষ হয়নি হিজরতের কিছুদিন পর যে তোমরা আমাদের দুশ্মনকে আশ্রয় দিছ তোমরা তোমাদের আশ্রয় প্রত্যাহার করো নতবা কিন্তু আমরা তাদের উপরে যখন হামলা করব তো তোমাদের সহ হামলা করবো এইভাবে সে চিঠি পাঠাইছে এর কিছুদিন পর হজরত সাদ বিন মাহাজ মদিনার বড় কবিলা আউস আউসের সর্দার আউস খাজরাজ আউসের সরদারের নাম সাদ বিন মাহাজ আর খাজরাজের সর্দারের নাম হল সাদ বিন আলবাদা দুজনের মধ্যে সাদ বিন মাহাজ তিনি একটু প্রভাবশালী ছিলেন তো সাদ বিন মহাজ তিনি এই হিজরুতের কিছুদিন পর মদিনের মক্কায় আসছেন তো মক্কায় উমাইয়া বিন হলফ তার সাথে হজরত সাহাদ বিন মহাজের জাহিদি জামানা থেকে খুব দুস্তি ছিল তো উমাইয়া বিন খলফের এখানে অবস্থান নিচ্ছে তারপরে যেহেতু মুসলমান হয়ে গেছেন উনি আর উনি জানেন যে মক্কা কাফেররা আমাদেরকে একটা ভালো চোখে দেখবে না তো উমাইয়া বিন খলফকে বলল যে আপনি এমন একটা সময় আমাকে বায়তুল্লাতে নিয়ে যান যখন লোকজন কম থাকে যাতে কেউ দেখতে না পায় তো উমাইয়া বিন খলফের সাথে ওনার ভালো একটা সম্পর্ক ছিল যে উনি মক্কায় এলে জাহিলি জামানায়ও মক্কা এলে উমাইয়ার ঘরে থাকতেন আবার উমাইয়াও সিরিয়া দিকে যেতে যে যাওয়ার সময় মদিনায় গেলে সাহায্যের ওখানে মেহমান হতো এইভাবে একটা খাতির ছিল তার তো ওই উমাইয়া যখন এটা বলল তো ঠিক আছে দুপুরবেলা আরবে রোদের সময় দুপুরবেলা সাধারণত কেউ থাকে না সাধারণ যারা কেউ থাকে না তো তখন ওই উমাইয়া হজর সাহাদ বিনাজকে নিয়ে গেছে তফ করাবার জন্য তো সাহাদ বিনাজ তফ করতেছে নির্বিঘ্ন করতেছে তো ওই যে মসজিদের মোতাবলী একজন আছেন যে উনি তো আর এখান থেকে যান না সময় মুসল্লিদের খেতবুত করার জন্য থাকেন ওনার নজরে পড়ে গেছে কে এটা আবু জাহেল সে মুসল্লিদের খেতুত করার জন্য সবসময় মসজিদে পড়ে থাকতো আকসারের সময় তো আবু জাহেলে যেই দেখলো যে এইসরবি বেদিন সে নির্বিঘ্নে তো অফ করতেছে তার গায়ে আগুন ধরে গেছে বলতেছে যে এত সাহস তোমরা আমাদের শত্রুকে আশ্রয় দিছ এবং কোন সাধারণ খুব এটা তো বলছে যে তোমার কথা যদি এমনই হয় তাহলে আজ থেকে এখন থেকে তোমাদের কোন কাফেল আমাদের মোদিনার কাছ দিয়ে সিরিয়ায় যেতে দেব। না তোমাদের কাফেলা বাধা দেওয়া একটা হাতে এসে গেছে একটু আসতে কথা বলো আমাদের সর্দার এই এলাকার সবচেয়ে বড় সম্মানী ব্যক্তিটা বলছে বলে গাড়ি লেগে গেছে তো বলছে যে থামো রাখো তুমি আমি রতুল সালী হাসাল্লামকে বলতে শুনছি যে পরে বলতে এইটা বলতে পারো এটা বলছে পরে উমাইয়ের ভিতরটা একবার খারাপ হয়ে গেছে পরে যাহ পরে ওখান থেকে সাহাবাহা এসে গেছে এই যে আবু আবু জাহেদের সাথে এই কথাবার্তা হয়েছে এমনি একটা উত্তেজনাকর পরিস্থিতি আমরা হামলা করব আবার এদিক দিয়ে ওরা এই কাজটা করবেন তারপরে এর কিছুদিন পরেই রমজান মাস দ্বিতীয় হয়েছিল রমজান মাস রমজানের শুরুতেই রসুল সালি হাসাল্লামের কাছে খবর আসছে যে এই জানালেন যে তোমরা ওই এদিক থেকে হাজরত সাহাবিনিস সাহাবিদেরকে বললেন যে চলো আবু সুফিয়ানের বাহিনীটাকে ধরি আমরা আল্লাহ তালা হয়তো এই বাহিনীর উপর তোমাদেরকে বিজয় দেবেন অনেক গণিমতাদের হাসি পাবেন তো রসুল সাল্লাহ আলীহাসালী ডাকে জানি সেখানে পনেরো কথা রওনা হয়ে গেছে রমজানের বারো তারিখ এই রসুল সালিস রওনা হসেন সঙ্গে এই সত্তরটা ওঠ মাত্র সত্তরটা ওঠ ছিল কম ওট আবার কিছু ছেলে পেলেও রওনা হয়ে গেছে রস আলী তিনজন দুজন করে ভাগ করে দিচ্ছে তো প্রতিটা ঘোড়াতে দুইজন জন করে কতটুক দূরত্ব পালাক্রমে চলতে থাকে পালাক্রমে চলতে থাকে তো মদিনা থেকে রওনা হুজুরের পালা আসতো যে হুজুরে এবার এই হুজুরে এবার নিচে হাঁটবেন হুজুরে কতক্ষণ ছাওয়ার হওয়ার পর এরপরে আরেকজনকে পালা দেবে হুজুরে যখন নিচে নামার জন্য তৈরি হইতো তো ওনারা আপনার নামা দরকার আপনি উপরেই থাকেন আপনার নিচে নামতে হবে তখন হুজুরে বলতেন একটা জায়গা সেখানে পৌঁছার পর সঙ্গে কারা কারা আসছে এটা হুজুরে পর্যবেক্ষণ করছে তো যে সকল ছোট ছোট ছেলেরা ছিল ওদেরকে হুজুর বলছে তোমরা চলে যাও মদিনে চলে যাও তো ওনারা চলে আসছে অনেক সবাই চলে মানে হিসেবে বলছে আমার অনুপস্থিতি তুমি মদিনার এই হাকিম হিসেবে থাকবে আবুল লুবাবা বিন মঞ্জির কে পাঠিয়ে দিছে মদিনা থেকে এরপরে সামনে বাড়তেছে তো এই যুদ্ধ হবে পতাকা তিনজনের কাছে খবরটা কি এটা নেয়ার জন্য দুইজন সাহাবি বাস বিন আমি আর আদি ইবনে আবিহানি বাসবাস আর আদি দুইজন সাহাবি কে পাঠালেনের খবরটা নেবে তোরা গেছেন একজন আর জনের কাছে টাকা টোকা পাবে কি। তো পরে তো ওনারা শুধু শুনতেছেন শুধু ওনারা যে মুসলমানের পক্ষ থেকে গুপ্তর হিসেবে গুপ্তচর হিসেবে আসছে এটা প্রকাশ করা যাবে না তো ওনারা শুনতেছেন মহিলারা কি কথাবার্তা করেন তো দেখলেন যে এক মহিলা বলতেছে তোমাকে দিয়ে দেবো এটা ওনারা শুনছেন তো এতে আন্দাজা হয়েছে যে আবু সিফান কাফে কাঁচা হয়ে গেছে একেবারে এরপরে ওনারা ওখান থেকে উঠে চলে আসছেন তো পানি টানি খাওয়াইছে কিছুক্ষণ অবস্থান করছে তো সেখানে সে আজ থেকে একটা আশঙ্কা করতেছিল যে এমন একটা কিছু হইতে পারে মুসলমানরা আমাদেরকে ধরতে পারে তো এখানে আসার পরে এরপরে সে এখানে মুসলমানরা দূরে আসছে বা আসছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য দুজন লোক এখানে এসে বসে ওর থেকে নামছে পানি টানি পান করাইছে পরিচিত না অপরিচিত পরে বললো আচ্ছা তারা ওর ওরটা কোথায় নামাইছিল পরে একটা ঝর্নার কাছে গেছে ওখানে গিয়ে দেখে ওটার কিছু লাদা আছে আবু সুফিয়ান অনেক ইয়া ছিল তোরা লাদাটা আসি লাদাটা ভেঙে ভিতরে ব্যক্তিকে পাঠাইছে মক্কায় জলদি যে তোমাদের কাফেলা বিপদে পড়ে যাইতেছে তোমরা জলদি আমাদেরকে বাঁচানোর জন্য আসো তো দমদম গেফারি নামে ব্যক্তিকে মক্কায় পাঠাইছে তো সে দ্রুত গেছে মক্কা দ্রুত রাহসম আসতেছেন তো হুজুর কাছে গিয়ে খবর দিয়েছে যে আবু সিফেনা বাহিনীর কাছাকাছে হুজুর ওই দিক থেকে তৈরি হচ্ছেন তো ওদিক দিয়ে যেই খবরটা গিয়ে মক্কায় গিয়ে পড়ছে মক্কায় পৌঁছার পর তো যেহেতু মক্কা প্রায় সব পরিবারের কিছু না কিছু পয়সা ছিল গেফার ওখানে রানা হয়ে গেছে এর আগে একটা ঘটনা ঘটছে যে রসুল আলী হাসাল্লামের হুফি আতে আব্দুল মুক্তালিম তিনি একটা স্বপ্নে দেখছেন স্বপ্নটা হলো যে তিনি দেখতেছেন যে তিন দিনের মধ্যে তোমাদের মৃত্যুস্থলে রওনা হোক তিন দিনের মধ্যে তোমাদের মৃত্যুস্থলের দিকে রওনা হোক এটা বলতেছে সে তো এটা বলার পর ওই লোকটা ওটের উপরে যে আরোহী আরোহণ করতেছে সে এটা বলতে বলতে একদম মসজিদে হারামে আসছে মসজিদ হয়ে গেছে টুকরা মক্কার প্রায় সব ঘরে পসে গেছে এই স্বপ্নটা দেখছে হাজার আতেকা দেখার পরে আতেকার ছোট ভাই আব্বাস আব্বাস কে যে আমি এই স্বপ্নটা দেখছি আব্বাস তখন মুসলমান হয় আব্বাস ওনার বন্ধু অলিত অলিতের কাছে বলে দিচ্ছে বইলা বলছে যে এই অলিত তুমি কিন্তু অলিদি গেলেটা রাখে অলিদি গিয়ে যোগি আব্বার কাছে বলছে অলতবার কাছে বলছে তো অথবা ওর সাথে যারা ছিল আবু জাহেদ আব্বাস ও দেখে বলতেছে কিছুদিন আগে তো তোমাদের খানদানের একজন নবী করছে তোমাদের এক পুরুষ এখন দেখে তোমাদের এক মহিলাও নবতির দাবি শুরু করছে কি উল্টা কথা বলতে তো কি কি হয়েছে বললো ওই যে তোমার বোনে এই স্বপ্ন নাকি দেখছে এই কথাবার্তা হচ্ছে এটার খবরটা দিত তো দমদম গেফার দমদম গেফারি সে এই কথা চলতেছে অমনি ও আইসা হাজির এইটা শোনার পরে আরবের মক্কার এরা তো আগের থেকেই আতেকার খবর শুনে একটু ভয় পাইতেছিল আমাদের কাঁফেলা বাঁচাবার জন্য যেতেই হবে তো মক্কা যারা ছিল মক্কার লোকদেরও তো মক্কার লোকদের যেমন ইয়া ছিল মাল ছিল আবু সুফিয়ানের বাহিনীতে মক্কার আশপাশে কয়েকটা গোত্রেরও ছিল তো একবারে কিছু সময়ের মধ্যে কয়েকদিনের মধ্যেই প্রায় এক হাজার আবুল জাহেদর কে আদতে সবাই বের হয়ে গেছে বের হয়েছে যে মক্কার যত সর্দার ছিল সবাই বের হয়েছে তবে আবু আহাব সে বের হয়নি আবুল আহাবি শুধু বাদ আবুল আহাব সে কারণে বের হইতে পারতেছে না তো তার নিজের পক্ষ থেকে আসবিন হেসাম আবু জাহেল যাও আমি যে তোমার কাছে আসবিন হেসামকে যুদ্ধ পাঠিয়েছে এক আবুল আহাব ছাড়া আর বাকি সব বড় বড় সর্দার রনা হয়ে গেছে হওয়ার আগে এমনি তো স্বেচ্ছায় রওনা হয়েছে সবাই বড় বড় সর্দার যারা ছিল আবু সুফিয়ান উমাইয়া কি ব্যাপার তুমি যে রান্না হা যে সে একটু কাছাকাজু করতেছে বলছে আমার ভাই আমার শরীর মোটা পারবো না আমি তো সে ওরা খুব সরম দিছে বলছে যে তুমি যদি রওনা না হয় তো বড় একজন ব্যক্তি তো অনেকে রওনা হবে না পরে ওর স্ত্রীর কাছে এসে বলছে ঠিক আমার সামানা দিকুস আইদ পরে ওর স্ত্রী বলছে যে আপনি কি আপনার সেই রিবি ভাইয়ের কথাটা ভুলে গেছেন বা না আমার মনে আছে তো আমি যাচ্ছি যুদ্ধে শরীর খাওয়ার ইচ্ছা নাই সুযোগ পেলে ফিরে তো সে বেশ দূরে এসে গেছে তো সে যখন বুঝতে পারছে যে এখন আর মুসলমানরা আমাকে ধরতে পারবে না তখন সে আবার আরেকজন লোক পাঠাইছে লোক পাঠাইছে এই কথাটা বলার জন্য যে আপনারা যারা আমাদেরকে বাচ্চাবার জন্য রওনা হয়েছিলেন আপনারা ফিরে চলে যান আমরা বেঁচে গেছি যেই জন্য আমরা বের হয়েছি এখনো যাওয়া দরকার নেই চলো এবার চলে যায় আবু সিফের বলছে না আবু জাহাল বলছে না আমরা অবশ্যই যাব বতরের বদর পর্যন্ত যাব। সেখানে গিয়ে তিন দিন অবস্থান করব। আমরা সেখানে এই আমাদের শিল্পীরা গান গাইবে পরামর্শ জন্য বসছে এখন কি করা যায় আগে তো আমরা আসছি এক উদ্দেশ্যে এখন তো আরেকটা দেখা যাচ্ছে তো পরামর্শ প্রথমে দাঁড়িয়ে যে নির্দেশে আমরা পুরো তৈরিটা এটার মধ্যে একটা কথা এমন ছিল আমি দেখলাম যেহারাটা একদম ঝলমল করতেছে একদম খুশিতে বা হয়ে গেছে পরে হুজুর হজর মেঘদাদ কোব দোয়াও জায়গা মতো ভাষণ দিতে পারলে কি দোয়া পাওয়া যায় পরে পক্ষ থেকে হুজুরি টা সায় পাওয়ার পরও হুজুরে দাঁড়ায় গেছে লম্বাই ভাষণ দিচ্ছে ওইটার মধ্যে কথা বলছে আমরা আপনার উপর ইমান আনছি এবং আপনাকে আমাদের জানের মোকাবেলায় আপনাকে বাঁচাবো বলে অঙ্গীকার করছি অতএব আপনার ইচ্ছা এখন যা করেন আমরা আপনার সঙ্গে থাকব। আপনি যদি আমাদেরকে সেই ভরপুর ঘামাত পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি যদি আপনি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন দেব দেবো হুজুরে এত আনন্দিত হইসেনে যখন হয়ে গেছে ফায়সালা ঠিক আছে এবার চলো তোমাদেরকে আল্লাহ তালা দুইটার কোন একটা অবশ্যই দেবে দুই কাফেল একটা কাপশ্যই দেবে এরপরে রসুল সাল্লাহ আলি হাসম রওনা হয়েছেন তো ওদিক দিয়ে ওরাও আসতেছে রসুল সাল্লাহ আলী হাসল এদিকে রওনা হইতেছেন রওনা হয়ে একদম বদরের কাছে গিয়ে পড়ছে ওইদিকে কাছে ওই পথে যখন আবু জাহেদ বাহিনী নিয়ে আসতেছে সেই স্বপ্নে দেখছে যে ঘোড়া ঘোর সাওয়ার আসতেছে সঙ্গে একটা ওট তো ঘোর সাওয়ার এসে জুড়ে জুড়ে বলতেছে যে ছিটা গেছে এই স্বপ্নটা দেখছে আবু জাহেলের বাহিনীর একটা লোক এই খবরটা যখন আবু জাহেলের কাছে পড়ছে সে খেপে গেছে আব্দুল নবী হয়ে গেছে সবাই নবী হয়ে গেছে সে খেয়ে গেছে তো কাফেরদের যে অবস্থানের জায়গাটা শক্ত মাটি ছিল পানিটা নিয়েও বেশ সুবিধা ছিল মুসলমানরা যাওয়ার পরে দেখেছে ওনাদের জায়গাটা একদম বালি ঠিক মতো যায় না পানিটা নিয়েও কিছু নাই তখন আল্লাহ রসুলসল্লাহ আলী হাসাল্লাম মনে হচ্ছে এবং সাদি ওকাস ওনাদেরকে নির্দেশ দিয়েছে যে তোমরা দেখো কোনো ভাবে তাদের খবর নেওয়া যায় কিনা তারপর ওনারা একটু সামনে গিয়ে দুইটা গোলামকে ধরছে গোলামকে ধরার পর ওরা নিয়ে আসছে ওরা ওদের দুজন বলছে যে আমরা প্রথমে কোন কিছু স্বীকার করতে চায় না পরে বলছে যে আমরা ওনারা বলতেছে না তোরা লোক তো কোনোভাবে স্বীকার করে স্বীকার করে না ওরা একটু পিঠা মাটা গোলামকে রসুল সাল আলী আসাল্লাম নামাজ পড়তেছে নামাজ শেষ করার পরে ওই দুজনকে বলছে যে তোমরা সংখ্যায় কত দুজন গুলামকে বলতেছে বলতে পারবো না তো হজুর উপরে চমৎকার চালাগি করছে হজুর বলছে আচ্ছা ঠিক আছে সংখ্যা কত বলা লাগবে না ইয়ারসুল্লাহ আপনি নিরাপদ একটা জায়গা অবস্থান করেন আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব যদি আল্লাহ তালা আমাদেরকে বিজয় দেন তাহলে তো এটাই আমরা চাই আর যদি এর কিছু হয় তাহলে আপনি ওঠার উপরে সবার মদিনায় চলে যেতে পারবেন আমাদের যে সকল ভাইরা মদিনা আছে তারাও আমাদের মতোই নিজের জান মাল দিয়ে আপনার হেফাজত করবে তো পরে সাদবিনওয়াজের পরামর্শে এটা উঁচু টিলাতে মানে মূল ময়দানটা যেখানে এর আগে একটা টিলার উপর একটা ছোট্ট একটা আড়িষ বানানো হয়েছে খেজুরের ডালডোল দিয়ে একটা একটা ঘরের মতো বানানো বানোর পরে রসুলসাল আলী অবস্থা ছিলেন সারা রা সিদ্ধিগুলো তো হুজিরে মাঝে মাঝে দোয়া করতে করতে হাত উপরে তুলে গেলো একদম কান্না করতে করতে সার্জার হয়ে যেত আব্দ ইয়ারসাল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ তাহলে আপনার এই দোয়া করছেন করবেন তো হুজুরে সাররা ইয়ে করছে পরে সকাল বেলা যখন ফজর হয়ে গেছে তো আইবাদ্লাহ আসাল্লাহ আইবাদ সবাই দেখুন থেকে জাগাইছে তো এই রাতের বেলায় রাতের বেলায় রসুল্লা আলী আসাল্লাম এই যেই জায়গাটাতে যুদ্ধটা হবে সেখানে নেমে আসছে ওরা তো এখনো বেশ দূরে নেমে এসে সাহাবিদের প্রমর লদ্দুল্লন বলেন যে হুজুরে একদম আঙ্গুলে ধরে ধীরে দেখাইছে যে এখানে এই আবু জাহাল মারা যাবে এখনো অথবা এখানে সাইবা এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইছেমর উদ্দিন বলেন যে ঠিক যেই জায়গায় হুজুরে দেখেছে ওখানে ওগুলো মরছে সকালবেলা হজর নামাজ করে খোঁজা দিত এটা সে করতো সোজা করতেছে হুজুরে তোমনি সাথ নামে এক সাহাবি উনি মানে কাতার প্রায় সবাই সোজা হয়ে দাঁড়িয়ে গেছে উনি একটু সামনে দাঁড়িয়েছে হুজুর খোঁজা দিচ্ছে খোঁজা দিচ্ছে ওই সাহাবি পেটে চুমুক ইয়ার্ল্লা আমি আসলে এটি চাইতেছিলাম আমার মনে হচ্ছে হয়তো এটি আমার শেষ মুলাকার আপনি আমার জন্য এরপরে তো ওরা এসে গেছে অবস্থান সামনে আসে তো আগের আগের একটা ঘটনা ছুটে গেছে তো এই আবু ওরা মুসলমানদের সংখ্যা কত এটা জানার জন্য ওয়াহাব মুসলমান যে দূর থেকে পাহাড়ের উপরে দাঁড়ায় দেখবে যে মুসলমানদের সংখ্যা কত উমায়ের ইবনে ওয়াহাব সে দূরে দাঁড়ায় পা মুসলমানদের সংখ্যা দেখছে মুসলমানদের অবস্থা হাসি খুশি দামাশাহান তো এই অবস্থা দেখে পরে সে গিয়ে ওখানে গিয়ে খবরটা জানিয়েছে তো খবরটা জানাচ্ছে হাকিম ইবনে হেসাম তখনও উনি মুসলমান মুসলমান অনেক পরে তো জানাইছে যে বলছে সংখ্যা যা দেখলাম তাতে তিনশোর কাছাকাছি হবে কম বেশি একটু হইতে পারে তবে ওদের অবস্থা যা মনে হলো যে ওরা ওদের সাথে অস্ত্র আর ও যে যেই বাহিনীর সাথে অস্ত্র থাকে না তারা এমন বীরত্বের সাথে যুদ্ধ করে যারা নিজেরা মরে প্রতিপক্ষের এক দুজনকে মাইরেই তারপরে মরে এটা এই ইয়াটা উমার ইবনে ওয়াহা হাকি ইবনে হেজামের কাছে বলছে এরপর বলে বলতেছে আমার পরামর্শ হলো আমরা এখান থেকে ফিরে যাই হাকি ইবনে হেজামের কাছে তার এই পরামর্শটা ভালো লাগছে প্রতিশোধ নেওয়ার একটা জিত জিত ছিল ওই যে বদরের ঘটনার কিছুদিন আগে আবদুল্লাহ বিন জাহাসের হাতে হাজরামি আমর বিন হাজারি সে নিহত হয়েছে সেটার একটা পদ্মা নেওয়ার একটা ব্যাপার ছিল হাকিম হেজামকে বলছে তুমি গিয়ে ইয়া আমাদের সর্দার গিয়ে বলো হাকিব হেজাম বলেন যে আমি গেলাম তো দেখি যে আবুল হেকাম সে একবার পুরো প্রস্তুতি নিয়ে রেডি আমি কি যে এই যে আমাদেরকে মক্কায় ফিরে নিয়ে যাওয়ার জন্য চাইতেছে এটা শুধু এই কারণে যে তার ছেলে মুসলমানদের সঙ্গে আছে আবু হোজাইফা আবু হোজাইফা অতবার ছেলে মুসলমানদের সঙ্গে শুধু এই কারণে কোনোভাবে আমরা যাবো না পরে সে আবু জাহের এখানে আরেক কৌশল করছে এটা বলার পরে আমের যে ছিল ওর ভিতরে একটু লাগছে আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত বলে চিৎকার শুরু করছে এটা বলার পরে পুরো লোকদের মধ্যে আবার জিদ ফিরে আসছে এইবার তার যেটা আগু যা সরম দিছে না যে তুমি এই সেই সরম দিছে এটার জন্য কাফের তো কাফেরই তো অরথবা এই নিজের এই কাটাবার জন্য একদম প্রথমেই সে হয়ে অথবা নিয়ে যাওয়ার জন্য কাটা দাঁড়ানো দিকে তো আসার পরে এবার রসুল সালী ইসলাম তিনজনকে ইসারা দিচ্ছে যাও হারেস আবিনারেস আর আবদুল্লাহ বিন রাহা আনসারী সাহাবি তিনজন ইসারা দেয় পর তিনজন খেতাক করে বলছে ইয়া মুহাম্মদ আফরিতা আকফা আনা আমাদের স্বজাতির মানুষদেরকে আমাদের সামনে বের করে আন পরে রসুল হাসান নাম ধরে বলছে আলী হামজা তারপরে অবাইদা এই তিনজন এবং ছেলে রবিবা বিন রবি আর হলো বিন আথবা তিনজন আসছে সাইবার মোকাবেলায় আর হজরত আলী অলিদের মোকাবেলায় আর হজরতা অজরতা শেষ করে আলী অলিদ কে শেষ করছেন আর হজরত উবায়দা তিনি আঘাত করছেন আঘাত করার পরে অথবাও উল্টা আঘাত করছে হজরত উবায়দার গায় আঘাত করছে বলে তো আঘাত লেগে পড়ে যাই গেছেন তো অলবা পায়ের মধ্যে আঘাত করছে পায়ের একদম পা কেটে তো কেটে গেছে পড়ে গেছে তো যদি অলবা আঘাত লাগছে ও বাঁকা হয়ে গেছে হজত আলী এবং হামজা ওনারা যেহেতু ওনাদের কাছ থেকে পারে হয়ে গেছে এবার হজরত ওবায়দার সাহায্যে আগে বাড়ছে হামজাই আগে বাড়ছে আগে বেড়ে এই অথবাকে এক ও একদম শেষ এই যে হামজার হাতে অথবা মারা গেল এখানে বদরে পা কেটে গেছে জখম কাছে নিয়ে আসছে পা দিয়ে রক্ত করতেছেন তো রসুল সাল আলী হাসাল্লাম কে হজরতা বলতেছেন শহীদ হয়েছে হুজরে বললে আশাদু হুজুরে বলবেন আশাদু আন্নাকে পরে তিনি ওই অবস্থায় ছিলেন যুদ্ধ হয়েছে এরপরে যুদ্ধের পরে যখন ফেরত আসতেছিলেন মদিনাতে সফরা নামক একটা জায়গাতে উনি শহীদ হয়েছেন সেখানে ওনাকে দখল করা হয়েছে তো এই যখন উনি হুজুরের কাছে আসছেন ও লাস্ট ইয়েটা নিয়ে আসছে শরীরটা তখন রসুলসল্লাহ আলী হাসাল্লামকে লক্ষ্য করে হজর উবায়দা তিনি বলছেন যে আবু তালেব আপনার ব্যাপারে যে শের বলছিল সেই শেরটা বলার আসলে আমরা বেশি হকদার শেরটা হল যে পর্যন্ত না আমরা তার আশপাশে থেকে সবাই মারা যাই এবং আমরা আমাদের সন্তান স্ত্রী সবার থেকে খবর হয়ে যাই এর আগ পর্যন্ত আমরা কখনই মহম্মদকে তোমাদের হাতে দেব না হজরত বায়দা বললেন এই আসল তো আমরা এটা বলে তিনি দুইটা বলছেন যদি আমার পা দিয়ে থাকে অসুবিধা কে আমি তো মুসলমান আমি তো আল্লাহ তালার পক্ষ থেকে উন্নত জীবনের আশা রাখি আলবাসনের যে ইসলাম আমার সব গুন গুলোকে ঠেকে রাখছে তো এটাতে হলো প্রথমবার মুবার হলো এবার ওদিক ওরা আগে বাড়তেছে আবু জাহেদ সবাইকে বললো যে একসাথে হামনা করো তো একসাথে ওরা হামলা করছে এদিক দিয়ে আগে বাড়ছেন এপর যুদ্ধ মূল যুদ্ধরা শুরু হয়ে গেছে তো রসুলসলোল্লাহ আলী তো টিলাতে ছিলেন সব দেখা যাচ্ছিলো ছিল রসুলসলোল্লাম আলী আসাল্লাম সেলদায় করে কাঁদতেছিলেন তখন আলী নবী আল্লাহ তিনি বলেন যে আমি কিছুক্ষণ যুদ্ধ করে হুজুরের হালাত দেখার জন্য একটু সেখানে গেলাম তো দেখে হুজুরে করে কাঁদতেছে আর এসে গেলাম কিছুক্ষণ যুদ্ধ করে আবার গেলাম এভাবে তিনবার গেলাম প্রত্যেকবারই দেখলাম যে হুজুর সাল্লাহম অবস্থায় সেখানে শুধু ছিলেন আর সেটা পূর্ণ করেন ইসলামের এই বাহিনীটা যদি শেষ হয়ে যায় তাহলে একটা প্রশ্ন হয় যে আল্লাহ তালা ওয়াদা যখন করছেন পূর্ণ তো করবেনি তারপরে এত কান্নাঘাটি হুদুল সাল আলী হাসাল্লামের এটা হলো যে আল্লাহ তাল সিফাতের ব্যাপারে রসুল সাল আলী হাসলাম তো জানা আছে সিফাতে জানি এগুলো তো জানা আছে কিন্তু ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে পরে ঘুম থেকে ওঠার পরে আব্বর উদ্দিন অন্তত পাশেই ছিলেন তো বললেন আব্বর উদ্দিন খ্যাত বলছে আবেসির আবাহিব স্তা ওনাদের সঙ্গে আর অনেক ফেরেস্তা নিয়ে নেমে আসছেন পাগড়ি পড়নে তো বাস সাহাবিদের থেকে রেওয়ায়ত আসছে যে আমরা দেখছি সাহাবিদেরকে তো কোনো রোগাতে আসছে পাগড়ি কালো রঙের ছিল কোনো রোগাতে এই অন্য আরেকটা সাদা নাকি যেন হত্যা করার জন্য দৌড়াতাম তো উপরে আওয়াজ শুনছি আমি যে আকদিন হাই জুম এই আওয়াজটা আমি শুনছি শোনার পরে দেখলাম ওই কাপের টা গেছে তার চেহারায় নাক বরাবর কালো একটা দাগ বের হয়ে আসার পর বলেন সাহাবি আমায় এটা বলে হচ্ছে পরে হুজুর বললে যে মা আলা বা তুমি বাফ বাহ কেন বললে তখন বললো যে আমি চাই যে আমি জান্নি হবো হুজুর আহলিহা এটা বলে পরে থলির থেকে কিছু খেজুর খাইতেছে খেজুর খাইতে খেতে পরে মনে হলো আরে এই খেজুরগুলো সবগুলোতে শেষ করে আমি জান্নাতে যাই তো দীর্ঘ সময় হয়ে যাবে জলদি খেজুরটা ফেলে খেজুর তুনি তুনিটা ফেলি উনি ঢুকে গেছে যুদ্ধ করতে করতে যুদ্ধ করার সময় উনি কতগুলো শেয়ার বলছিলেন সেটা হাইতে সাহাতে আছে মনে নাই খুব সুন্দর তো উনি যুদ্ধ করতে তিনি বান্দার কোন অবস্থাটায় আল্লাহকে হাসায় মানে কোন অবস্থাটা দেখে আল্লাহ তাহলে আনন্দিত হন তো রসুল সালু সাল্লাম বলেন যে বান্দা যখন তার গায়ের লোহ বর্ম খুলে খুলে শত্রুর ভিতরে ঢুকে যায় এবং শত্রুকে হত্যা করতে করতে করতে করতে শহীদ হয়ে যায় হচ্ছে সাথে সাথে সাবি যে লোহার পোশাক থেকে ছিল খুলে এই ঢুকে গেছে রসুল সাল আলিয়া এদিকে দাঁড়ানো ওদিকে আবু জাহাল সে তাকে ধ্বংস করে এটা সে বলছে তো যুদ্ধ চলতেছে তো হজরত জিবরানী আলী ইসলাম তো যুদ্ধে শরীফ হয়েছেন বদের ও যুদ্ধের বলতেই সাহাবাহরাম একদম যুদ্ধে শরীফ হয়েছে অন্যান্য যুদ্ধে আসছেন কিন্তু যতগুলো সৈনিক ছিল সবার চোখে পড়ে গেছে একদম হতমব্ব হালাত হয়ে গেছে এই শুরু হয়েছে দৌড় এই দৌড়ের ভিতরে অনেকগুলো মারা গেছে তো তিনি এক জায়গায় দাঁড়ানো যুদ্ধ চলতেছে একটু বয়স্ক স্বাভাবিক যুদ্ধ চলতেছে এক পর্যায়ে হঠাৎ উনি নিজেই বলেন যে আমি দেখলাম যে দুজন নজান আমার দুপাশে তো আমার দেখে আমার কাছে একটু খারাপ লাগলো যে দুজন নও জওয়ান আমি নিজেও তত ইয়ে করতে পারবো না এই অবস্থা যদি শুধু ওরা তো বাঁচাতে পারবে না শক্তিশালী চাচা জি আবু জাহের টাকে আনসারি তো আবু জাহের চিনে না শুধু নাম জানে চেহারা তো চিনে না পরে বললো আমি জিজ্ঞেস করলাম যে কি আবু জাহের তুমি কি করবে পরে বলল যে আমি আমরা শুনছি যে সে আমাদের নবীজিকে গালি দিত আমি কসম করছি যে তাকে যদি পাই তাহলে তাকে শেষ করবো আর নয় তাকে শেষ করার আগে তারপরে আমার কাছে অনেক বড় মনে হচ্ছে নিজেকে একটু পরেই দেখলাম যাবুজাহ হাঁটতেছে তো ইশারা দিলাম ও যাবু জাহান দুজন ছুটে এই শুরু করছে দুজন একসাথে অন্যদিক থেকে আবার আরেকজন আসছে এই দুইজন হলো মাজ আর কখন পাই এই সুযোগ পাইছি দৌড়ে গেছি মহাজ বিন আমরিবনে জাম ওই তৃতীয় আরেকজন মহাজ বিন আমি জম তিনি দৌড়ে গিয়ে এক কপে প্রথমে পাটা ফেলে ফেলে দেওয়ার পরে এরপরে ওরা কতক্ষণ হাড্ডিটা কেটে যাওয়ার পর আরেক হাত দিয়ে ধরে একরামার সাথে কতক্ষণ ইয়ে করার পর এক চলে গেছে এরপর তিনি আরো কতক্ষণ যুদ্ধ করছেন যেই হাতটা কেটে গেছে হাতে নিচে দিয়ে গোষ্ঠ একটু লেগেছিল এটা ঝুঁকতেছে চিন্তা করে আমরা বেঁচেছিলেন এরপরে ওই সাহাতের গুজু বলেটা বাজি এটা হওয়ার পরে সব দৌড়তে শুরু করছে তো দৌড়ে যাওয়ার সময় একরামা বাবা পড়ে আসে বাবা পড়ে আছে তো দৌড়তে যখন চলে যেতেছে এই অবস্থাটা দেখে কাফের যারা ছিল সবাই একদম হিম্মত ভারা হয়ে গেছে তো ওই যে হুমাইয়া বিন খালফ হুমাইয়া বিন খালফ যে আসতে চায় না সে তলার টলার ফেলে দিয়ে আস্রা আস্রাফিদা চিৎকার করতে চায় তো হাজর আব্দুর রহমান আউট আয়সা ওই উমাইয়া আর সাথে ওরা আরেক ছেলে ছিল তারা এমনি ধরছে যাতে মুসলমানরা এসে তাদেরকে আক্রমণ করতে না পারে তো বিলাল নদী যেই দেখলো যে আব্দুর রহমান উমাইয়াকে বাঁচাই দিতেছে বেলার নদী বলছে মা এটা বলে দৌড়ে আসতেছে না যে উমাইয়া বড় শৈতানটা ওনারা তার নাম শুনছে চেহারা তার চিনে নেন আনসারিটা দৌড়ে আসছে এবার আনসারীরা যে আসছে আব্দুর রহমান দেখলো যে আনসারে এসে গেছে উমাইয়াকে জড়িয়ে ধরে উমাইয়ার ছেলেটাকে সামনে বাড়াই আব্দুল রহমানি সাহেব যারা আসছিল আব্দুল রহমান আর উমাই ফলো নিচে মোটা ছিল। আব্দুর রহমানের আহ দীর্ঘদিন তো এইভাবে সেও শেষ শেষ হয়েছে যুদ্ধ শেষ সবাই চলে গেছে পালিয়ে তারপরে যারা পালাইতে পারেনে তো ওরা কেউ হাত তুলছে আর কেউ দৌড়ে গিয়ে ওদেরকে ধরছে বন্দী হয়ে গেছে না আব্দুল কম জানায় না এই সাদানটা আব্দুল মসটা নিয়ে খুঁজতেছে লাশের মধ্যে এক জায়গায় গিয়ে দেখে আবুল পড়ে আছে এখনো শ্বাস টানতেছে মরে নাই এখন পরে হারে গিয়ে বলছে পরে বলতেছে যে যুদ্ধের ফলাফলটা কি হয়েছে পরে বললো যে আল্লাহ আল্লাহ রসুরের বিজয় হয়েছে এবং আল্লাহ তোমাদের তোদেরকে লাঞ্ছিত করছে পরে সে আফসোস করতেছে আনসারি দুইজন তিনজন আনসারির হাতে সে মারা গেল না সে আফসোস করতেছে যে যদি কৃষকদের হাতে আমি মারানা যে কোনো বাহাদুরদের হাতে মারা যাইতাম তাহলে আমার জন্য ইজ্জতের জিনিস হেতো এরপরেছে যে এখন তোমার কি ইচ্ছা আমার ব্যাপারে সর্দারের গলা এরপর কিভাবে কাটছে এটা জায়গায় আসনে হুজুর কাছে নিয়ে গেছে হুজুরকে নিয়ে যাওয়ার পরে এই রসুল্লাহ আলী হাসান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবু জাহেলে গলা কাটার জন্য আল্লাহ এই তফিকটা দিলেন ইবনে মাসুদ কে ইবনে মাসুদ মক্কাতে মক্কার সর্দার যারা ওদের ছাগলের রাখাল ছিল ছাগলের রাখাল মধ্যে একদম নিচু লেভেলের কাছে তো এটার কারণ একটা ব্যাখ্যা দেওয়া হয় যে রতুল সাল্লা আলী হাসাল্লাম জিননে যখন জিনদেরকে দাওয়াত দিতে যাবেন তখন হজিরে বলছিলাম আমার সঙ্গে সে যাবে যার দিনের মধ্যে বিন্দু পরিমাণ কিবের নাই সে আমার সঙ্গে যাবে এটা বলার পরে বিভিন্ন মাস দাঁড়াইছে দাঁড়ানোর পরে হজুর সাল্লাহ নিয়ে গেছে তো ওই গলাটা আনার পরাম বলছিলেন যে এই আমার উম্ম সে হলো ফেরাউন ফেরাউন উম্মি এরকম শব্দ বলছেন তো সর্বশেষ আগে ছিল সে মারা যাওয়ার সময় ইমান টান এরপরে যুদ্ধের ভিতরে আরো কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা আইসা পুরোটা একবার লৌহবর মেয়ে ঢাকা মুখ টোক সব ঢাকা শুধু চোখটা বের হয়ে আছে হজরত আওয়াম তিনি ওরা চোখটা দেখে চিনে ফেলছে দূর থেকে একটা বর্ষা বর্ষা ওর চোখ বরাবর একবারে দিছে বলছে এটা আমাকে দিয়ে দাও রসুল সাল এটা স্মৃতি হিসাবে এটা নিয়ে নিছেন তো রসুল সাল আলী আসসালামের অফাত পর্যন্ত এটা হুজুরের কাছে ছিল হুজুরের অফাতের পর পরে আলী রাখার ছিল আলী রু শাহাদে হাজ জুবাইরদীল ছেলে যে আবদুল্লাহ বিন জুবাইর ওনার কাছে এই যে জুবাইর বদর যুদ্ধে অনেক দেখেছেন তো বড় ধরনের পরেছিলেন যুদ্ধে আঘাত তো যুদ্ধ যখন একদম পুরো শেষ তো এবার সত্তর জন্ত মারাই গেছে বাকিগুলো তো বন্দি করা হয়েছে এবার এদের লাশগুলো কি করা হবে তো বদরের ময়দানের মধ্যে কতগুলো কুপ ছিল পরিত্যক্ত ছিল একটা কুপের মধ্যে সর্দারদেরকে একটা কুপের মধ্যে তো মধ্যে ফেলানো উমাইয়া ছিল মোটা আবার এই ফুলে একবারে ইয়া হয়ে গেছে তো লোহার পোশাক যেটা ছিল তো এই পোশাকটা এটা তো খুলে রাখা হবে এটা অন্য কাজে আবার লাগানো হবে তো খুলতে গিয়ে ওর লাশটা একদম করে সেরা হয়ে গেছে তারপরে ওরা আর ওই কূপের মধ্যে ফেলানো যায়নি যেখানেই ছিল ওখানে মাটি মুটি দিয়ে এটা চাপা দিয়ে রাখছে অতবাহা যখন সাহাবিরা কুকে ফেলতেছে অতবার ছেলে আবু হোজাইফা চেহারাটা একদম হয়ে গেছে চিন্তা করে দেখ নিজের বাবার লাশটা ফেলতেছে কুফে তো হুজুর এটা খেয়াল করছেন তো বলতেছে যে আবু হোজাইফা তোমার মনের অবস্থাটা কি এখন ওর বললো আল্লাহর পশন শুধু এই জন্য আমার কাছে খারাপ লাগতেছে যে আব্বা ছিল খুব বিচক্ষণ বিচার আচার অনেক মামলা মোকাদ্দা আব্বা মীমাংসা করে যুদ্ধ শেষ রসুলসাল আলী আসালামের আদত ছিল যেখানেই হুজুরে যেতেন তো সেখানে মূল কাজ শেষ হওয়ার পরও তিন দিন সেখানে অবস্থান করতেন তো তিন দিন অবস্থান করতেছে যুদ্ধ যুদ্ধটা শেষ তো এটা তো বেশিক্ষণ তো আর হয়নি শুক্রবার হারেসা তো হজরত আবদুল্লা বিন রাওয়া পাঠাইছেন মোদিনার উঁচু অঞ্চলে হজরত জায়েদ বিন হারেসাকে পাঠিয়েছেন মোদিনার নিম্নাঞ্চলে তো হজরত ওসামা বিন জায়েদ তিনি বলেন যে আব্বাজান যখন মোদিনায় খবরটা নিয়ে এলেন তখন আমরা রসুলসাল আলী আসাল্লামের সাহেব জাদির রুকাইয়া দাফন করে মাত্রায় ফিরতে দেখলাম এগুলো খবর শুনাই দিয়েছে এরপরে তিন দিন সেখানে অবস্থান করে শেষ দিন যখন সবাই চলে আসবে তখন আলী হাসাল্লাম আবার ওই কুপের কাছে গেছে যেই কুপের মধ্যে সর্দারদেরকে ফেলা হয়েছিল হুজুরের কুপের কাছে যে ওয়াদা করছে সেটা পাইছো তো অমর বললেন কাদের সাথে কথা বলতেছেন ওরা কি কথা শুনতে পায় হুজুর বললো তোমরা আমার কথা যত যেমন শুনতে পাচ্ছ তারা তার শুনতে পাচ্ছে বাকি হ্যাঁ পার্থক্য হলো যে আমার কথার উত্তর দিতে পারতেছে এরপরে রওনা হয়ে গেছে সাহাবি এখানে রওনা হওয়ার পরে এই বদরের থেকে রওহান আসার পরে মদিনা থেকেও বেশ কিছু সাহাবি ওনারা আগে জন্য আসছেন মুবারক তারপরে ওনারা মুবারকেনি সাহাবি সালামা বিন সালামা উনি বলতেছে যে আরে এটা মুবারক আর কি আছে কতগুলো বরুর সাথে যুদ্ধ করছি কতগুলো বাধা রশিদে বাধা ওটকে ধরে ধরে যেন জবাই করছি এটার মধ্যে মুবারকবাদ আর কি আছে মানে এইগুলো বরু এইগুলো যুদ্ধ কিছু বললেন যে এরাই সর্দার ছিল সর্দার ওখান থেকে রানা হয়ে গেছেন যা গণিমতের মাল ছিল যুদ্ধবন্দী যা ছিল সব সঙ্গে নিয়ে আসতেছে সফরা নামক একটা স্থানে এসে হুজুরে এই গণিমতের মাল এগুলো যুদ্ধে আমরা করছি যুদ্ধ আর মুরব্বীরা বলতেছে যে মিয়া আমরা না থাকবে তোমরা যুদ্ধ করতে আসলে এগুলো হলো যে গণিমতের মাল তো খুব আত্মীয়ত্তাই এই জন্য ওনাদের আগ্রহ হলো যে আমি একটু বেশি পরিমাণে পাই এটা এটা আর কি তো এই তখনই আল্লাহ কানিল হয়েছে পরে হুজুরে সবার মধ্যেই করছেন তো যারা ওখানে ছিল চোদ্দ জন না শহীদ আর বাকি সবাই তো আসছেন যখন কিছু হয়েছে সবাই আসছেন তো যারা এখানে ছিল সবার সবাইকে গণিমতের মাত দিচ্ছেন আর বাইরে যারা যুদ্ধ অংশগ্রহণ করেন এমন আরো আটজনকে হুজুরে বদলে গণিমত দিচ্ছেন আটজনের মধ্যে উল্লেখযোগ্য একজন হল রসমান হজুরাল আলিয়া নির্দেশে ছিল ওই যুদ্ধবন্দীদের মধ্যে দুইজনকে হুজিরে হত্যার নির্দেশ দিচ্ছে শুধু জনকে তার মধ্যে একজন হলো নজর বিন হারেস আর একজন হল রকবা বিন আবিদ এদের জনের অপরাধ ছিল যারা ছিল সাথে এম আসিম বিনেদা বিন আবিদ হলো যে ওই হুজুরের মুখে থুতো দিছিল আর হলো ওই হুজুর সলাল আলী হাসালাম নামাজ পড়তেছিলেন বাইতুল্লাহতে আবু জাহেদে বলছিল কে আছে ওই ওখানে ভুড়িগুলো আইনা বন্দীদেরকে ভাগ করে দিছে ভাগ করে দিচ্ছে তাদের যত্ন নেওয়ার জন্য পরে বলে দিছে যে বন্দীদের সাথে তোমরা ভালো আচরণ করো তো সাহাব এত ভালো আচরণ করছে ওদের অভাবন্টন ছিল সামান্যকে একটা রুটি বানাইতো তারা সকালবেলা সেই রুটিগুলো আমাকে দিয়ে দিত সন্ধ্যাবেলা আমাকে দিয়ে দিত আর ওনারা নিজেরা খেজুর খেতেন আমার কাছে খুব সরম লাগতো আমি ওনাদেরকে বললে ওনারা বলছে না তোমাদের সাথে তারপরে খালিদ্দিন এক ভাই ছিল তো অলিত উনিও বন্দী হয়ে আসছিল সোহাইল বন্দী হয়ে আসছিল তো জন্য খালি বেলাল নদী আল্লাহন টুকরিতে একটা ঝুড়িতে করে রুটি নিয়ে গেছে খেজুরো নিয়ে গেছে ওরা তো বসা। সোহাইল অবাক হয়ে গেছে যে আমাদেরকে দিচ্ছে রুটি আর ওরা খাচ্ছে খেজুর অবাক হয়ে গেছে এইভাবে কয়েকদিন যাওয়ার পর এবার যুদ্ধবন্দীদের কি করা হবে সাবিদের কিনে পরামর্শ করছেন একটা জিনিস ছুটে গেছে আগে যখন যুদ্ধের এক পর্যায়ে ওরা পালাইতে শুরু করছে যখন পালাইতে শুরু করছে তখন সাহাবাহরাম ওদেরকে বন্দি করতেছে সাথে উনি দেখতে সাহবিন কি ব্যাপার তোমার কাছে কি ভালো লাগতেছে না তোমার বলতেছে যে না বলছে তুমি মনে হয় অপসন্দ করতেছো সাহবিন মহাজ কে হুজুরে বলতেছো তুমি মনে এটা অপসন্দ করতেছো সাথে আমাদেরকে লাগাই দিচ্ছেন অতএব এখানে মুর্শিকদেরকে মেরে একদম রক্ত প্রবাহিত করা এটা আমার কাছে তাদেরকে বাকি রাখা চেসল এই হল সাহবিন এই মানুষটাই সবগুলো শেষ করে দেওয়া হোক যেতে একদম কাফের বীজ থাকতে না পারে ইহারসুল্লিয়া তো আমাদের স্বজন তো সেই জন্য আপনি তাদের কাছে মুক্তিপণ নেই এদেরকে ছেড়ে দেন তো আকসার সাহাবিদের এই মতটা ফাইসালা দিয়েছেন এখানে এর মধ্যে একটা জিনিস আসছে যে জিবরাই আলী ইসলাম এসে রসুল সালামকে বলছেন যে আল্লাহ আপনাকে এখতিয়ার দিচ্ছেন আপনার সাথীদেরকে আপনি বলতে পারেন যে তাদেরকে আল্লাহ তারা এখতিয়ার দিছে তারা চাইলে কাফের দিকে হত্যা করে ফেলতে পারে আবার চাইলে মুক্তিপণ নিতে পারে। তবে মুক্তিপণ নেয়ার শুরুতে আগামী বছর এই সমপরিমাণ পরিমাণ তাদের তারাও শহীদ হবে এই এখতিয়ারটা দিছে আল্লাহ এখানে ফাইসলা হয়ে গেছে ফায়সালা হওয়ার পর এরপর আয়াত নাজল হয়েছে ওই যে আয়াত নাজির হওয়ার পরে রসুল সাল নিজেও কাটতে শুরু করছেন পরে হুজুরে আল্লাহর এটা ছিল একটা পরীক্ষা ওই যে অন্য জায়গায় আসছে না যে রসুল সাল্লাহ স্ত্রীদেরকে আল্লাহ সেখানে দিচ্ছেন আল্লাহ তালার মানসা তো ছিল যে গ্রহণ করা যদি আরো কাছে এসে যেত তাহলে ওমর আর সাদ ছাড়া বাকি সবাইকে ধরে ফেলতো দুজনে এরপরে যাই হোক মুক্তিপণ ফা হয়ে গেছে এদেরকে ছেড়ে দেওয়া হবে মুক্তিগণ কথা হবে মালদারী যখন মক্কা ফেরত গেছে তখন তো মক্কাতে একবার কান্নার রুল পরে গেছে অনেক বড় বড় কাফেররা মারা গেছে এক মাস পর্যন্ত মক্কাতে কান্নাকাটি হয়েছে এক মাস পরে মক্কা সর্দার যারা ছিল মা বা ওরা এলান করছে এখন বন্ধ করে আমাদের আমরা কাঁদতেছি খবর যদি মদিনায় পৌঁছে হবে ইয়াতে মুক্তিপণ দেওয়ার জন্য এভাবে এলান হয়ে গেছে কিন্তু এলান হলে কি হবে একজন মোত্তালেফ যার বাবা আবুয়া দার সে কাফেরদের হাতে বন্দি মোত্তালেফ সে মক্কার কাফেরদের কাছ থেকে লুকায়া রাতে রাতে চার হাজার দিন আর নিয়ে মদিনাতে এসে হাজির মদিনাতে এসে ওর আব্বা আবু ওয়া দাহাকে মুক্তিপণ দিয়ে ছুড়ে নিয়ে গেছে যেই মক্কা নিয়ে গেছে অন্যরা সুযোগ পেয়ে গেছে যে সর্দারদের কথা শোনা যাবে না পরে আমি স্বাভাবিক ভাবে সবাই নিজেদের আত্মীয় স্বজনকে মুক্তিপণ নিয়ে ছুড়ে নিয়ে যেতেছে তো ওই ওখানে যারা বন্দী ছিল তাদের মধ্যে একজন ছিল সোহেল বিন আমর যার কথা বললাম সোহেল বিন আমরের ছেলে আবদুল্লাহ বিন সোহেল তিনি মুসলমান হয়েছিলেন মুসলমান হয়েছেন আর বন্দী করে রাখছিলেন একটা ঘরের মধ্যে বন্দী করে কিন্তু যখন বদর যুদ্ধের জন্য সোহাইলে আসতেছে আসার সময় ওই প্রস্তুতি নিতেছে বাবা তো আবদুল্লাহ যে বড় ভাই আবদুল্লাহ আবদুল্লা বাবাকে বলছে কোথায় যেতেছেন কোথায় যেতেছে মানে তোমাদের সাথে আমাদের কাফেলা ধরছে তখন হজর আবদুল্লা তিনি বলছেন যে আচ্ছা আব্বা ঠিক আছে আমি আপনার সাথে যাব। তো আছে তাই নাকি আবদুল্লাহ হয়ে গেছে আবদুল্লাহ রাখা হয়েছে বদলে যখন আইসা গেছে একদম মুসলমানরা কাছাকাছি এক ফাঁকে ফাঁকি দিয়ে আবদুল্লা চলে গেছে মুসলমানদের সাথে তো আবদুল্লাহ আবু জালদান জামদাল তখন মক্কাই ছিল আটকা ছিল ওই হুদায় বিহার সময় যে সেই আবু জামদাল এই সোহাইল তো ইসলাম মুসলমানদের খেলাফ অনেক কথা বলছে আপনি আমার এজাজ উদ্দিন তার নিচের দুইটা দাঁত ভাঙা গেলেন এজাজ বলছে যে ছাড়ো ওকে হয়তো আল্লাহ তা মাধ্যমে আমাদেরকে খুশি করবেন এই কথাটা হুজুরে বলে দিচ্ছে এই কথাটা উমরুল্লাহ সোহেব শুধু শুনে থাকছে তো দিকে এই কথাটা আবার আবদুল্লাহ শুনে রাখছিলাম যে আব্বার ব্যাপারে হুজুরের এই রকম কথা আছে তো এটা পরবর্তীতে ফলছিল রসুল সাল আলী হাসলামের ওয়াফাতের পরে যখন ব্যাপকভাবে সব জায়গায় মানুষ মুরতাদ হয়ে যাচ্ছিল তো মক্কার মধ্যেও এরতে দাঁত ছড়াই গেছিলো মক্কাতে এক লোক সে মক্কায় তপ করতেছিল কিছু মানুষ এক লোক দাঁড়ায় বলতেছে কর্ম সমান হয়ে গেছে দৌড়ায় আসছে আইসা ওই যেই লোকের দাঁড়ায় মানুষকে গুমরা করতেছিল ওরে সরাইছে সরাই পুরি এখানে এক ভাষণ দিচ্ছে ভাষণ পরে সব মানুষ আবার বুঝতে পারছে এইটা দেখার পর আব্দুল্লাহ ছিল চোখে পানি বেড়ে গেছে এরপরে ওই তো মক্কা থেকে যারা এই প্রত্যেক আত্মীয় স্বজন নিজেদের আত্মীয়দেরকে ছড়াবার জন্য মুক্তিপণ দিয়ে দিয়ে আনতেছে তো কয়েকদিনের মধ্যে একজন ছিল আবুল আসিফুল আবুল্লাহ আসিবনের রবি হল রতুল সাল আলহিহসাল্লামের বড় মেয়ে জাইনব রদি আল্লাহ আনহা স্বামী হজের খাদিজা রদি আল্লাহ আনহার এই বোনের ছেলে তো নপুয়তের আগেই হজন খাদিজা রদি আল্লাহ আনহা বোনের ছেলে তাকে একদম নিজের ছেলের মতো আদর করত তো মেয়ে উপযুক্ত হয়েছে পরে এই আসিবের রবির কাছে বিয়ে দিয়েছে তো তিনি কাফের থাকাকালেই খুব আমানবদ্ধার ছিল খুব ন্যাক ছিল খুব বিশ্বস্ত ছিল তো কিন্তু মুসলমান তিনি হন নাই রসুল সল্লাহ হয়েছে মক্কাই ছিল বদরে এসে গেছে মুসলমান হন তো কাফেরদের সাথে হয়ে কাফেরদের সাথে হয়ে আসছে বন্দী হইছে এবার বন্দী হওয়ার পরে সবাই তো নিজ নিজ আত্মীয় স্বজনদেরকে মুক্তিপণ দিয়ে নিয়ে আছে হলো হজরত জাইনব চিন্তা করে দেখো হালাতটা কেমন রসুলসল্লাহ আলী হাসাল্লাম এক পক্ষের আমির এই পক্ষের আমিরের মেয়ে কাফেরদের ওখানে বন্দি। কাফেরদের ওখানে আসে অবস্থান করতেছে জাইনব রদী কাদের ওখানে মক্কায় অবস্থান করতেছে তো হজরত জাইনাব রদীল্না যখন এটা দেখলেন যে মুক্তিপণ দিয়ে দিয়ে সবাই নিজেদের আত্মীয় স্বজনায় ফেলতেছে উনি কি দেবে গলা একটা হাত ছিল এই হারটাই পাঠাইছে একজনের দিয়ে যেন আমার স্বামীকে হাড়টা ছিলিজা নিজের হার মেয়েকে উপহার হিসেবে দিয়েছিল ওই বিয়ের সময় তো হুজুরে এটা দেখেই এ চোখ দিয়ে পানি বের গেছে তো হুজুরে পড়ে সাহিদকে তোমরা যদি দাও তাহলে এটা ফেরত দিয়ে দিই এই প্রুজুরি এটা বলছে সব সাল খারাপ ছিল না বলছে এগ অঙ্গীকার করছে ঠিকই ওখানে যাওয়ার পরে যাওয়ার পরে জাইনাব কে উনি ওনার ভাই আরেকজন ছিল কেনানা কেনানা কে দিয়ে জাইনবাহ পাঠাই দিবে পাঠাই দিচ্ছে এখন কখন পাঠাবে এমন একটা সময় পাঠাইতে হবে লোকজন থাকে না রাস্তাঘাটে তো ওই আবুল আসের ভাই কেনানা কাফের হলো তারা কত শখ ছিল দেখা তো কেনানাকে জিম্মা দাঁড়িয়ে দিছে বলছে যে এই তোমার ভাবি কে একদম একদম কাছে নিয়ে বসে দিবা ঠিক আছে তো কেনানা যাইতেছে মক্কা থেকে যেই বের হয়েছে অমনি আবু সুফিয়ান দেখে ফেলছে যেতেছে মানে খারাপ লাগছে যে মানুষকে হত্যা করলো আর কেনা না আবু সুফিয়ান কাফের কিন্তু ওই জমানার কাফের ওরা শরীফ ছিল বাস্তবে শরীফ ছিল আবু সুফিয়ান যে মানে আবু সুফিয়ানের ইয়াটা হলো নজর ইয়াটা হলো যে আমাদের দুশ্মনী মোহাম্মদের সাথে কিন্তু এই অবলা নারীর সাথে আমরা কেন এই এই জন্য আবু সুফেন ওই কেনানাকে বলতেছে দেখো এক কাজ করো জয়নাব কে এখন বাড়িতে নিয়ে যাও রাতের বেলা রাতের বেলা যখন অন্ধকার হবে তখন তাকে নিয়ে যায় এরপর বাস এটাই হয়েছে পরে আবার রাতের বেলা নিয়ে আসছে তো যুদ্ধবন্দীদের মধ্যে একজন ছিল হাজরত আব্বাস রসল্লাহ চাচা বয়সে এই দুই বছরের বড় আব্বাস দুই বছরের বড় ছিল মুসলমান তখন হন নাই তো রসুল্লাহ থেকে বলে রাখছিল সাহাবিদেরকে যে বনি হাশেমের অনেকে জোরপূর্বক আসছে ওদের আসার ইচ্ছা ছিল না এই বনি বণী কাউকে দেখলে তোমরা হত্যা করো না তো হজরত আব্বাসের ব্যাপার বিশেষভাবে হেদায়ত আব্বাস রজি আল্লাহন তিনি ছিলেন খুব বিশাল লম্বা মোটা সোটা ছিল একটা বিবরণ দিছে হুজুরের সামনে বিবরণটা দিছে যেমন একটা এমন একটা চেহারার লোক যাকে আমি আগেও কখনো দেখিনি পরেও কখনো দেখি নাই এই লোকটা আব্বাস কে ধরার ব্যাপার আমাকে সহায়তা করছে খুব ভালো করে বেঁধে রাখছে সবাইকে রাতের বেলা ইয়া হয়েছে হুজুর কাছে খুব কষ্ট লাগতেছে চাচা পরে সাহবা একরাম যখন চেয়ার পাইছে পরে ইয়াটা খুলে দিছে পরে রসুল সালতে পেরেপের একটা পরিমাণ একশো উকিয়া সবচেয়ে বেশি ওনার কাছ থেকে নেওয়া হয়েছে একশো উকিয়া ওরা হাজার আব্বাস বললো ইয়া মোহাম্মদ আমি আত্মীয় হওয়ার কারণে নিয়ে বেশি নিলেন আমার কাছে তো পয়সাও নাই। তখন হজুর বললো যে কেন পয়সা নেই ওই পয়সা গুলো কোথায় যেগুলো আপনি আর উমেল যে আমি আর উম্মজল যে পয়সা গুলো মাটির নিচে লুকাইছি সেটা তো আমি ছাড়া আর ফজল ছাড়া কেউই জানে না এটা উনি জানলো কিভাবে ওনার দিন খুলে গেছে মুসলমান হয়ে গেছে আব্বাসেরই আরেকজন সাথী ছিল বিন হারেস তাকে হুজুরে বলছে যে আপনি দেব জানেন আমার কিছুই নাই তো হুজুর বললো কেন ওই এক হাজার ওই বর্ষা গুলো কোথায় যেগুলো তুমি সাথে সাথে সে একমে মুসলমান হয়ে গেছে সে যে যেদ্দায় আমি যে এক হাজার বর্ষা লুকেছি কিন্তু কেউই জানে না তো এই হুজুরের এটা বলে বলার পরে সাথে সাথে সে মুসলমান হয়ে গেছে হুমায়ের ইবনে ওয়াহাব ওই যে মুসলমানদের সংখ্যা দেখার জন্য গেছিল উমায়ফে আসেনাই সে তারা দুইজনে কাবা শরীফের কাছে হাতিমের মধ্যে বসে ওই এমনি অবস্থা নিয়ে আলাপ আলাপ করতেছে যে আমাদের সর্দারা সবাই চলে গেল এখন তো আমাদের এখানে থাকাটাই কষ্ট লাগতেছে কি যে করি একদম ভালো লাগতেছে না তখন এক পর্যায়ে উমায়ের বলল যে যদি আমার ছেলে পেলের জিম্মাদারি এবং ঋণের বোঝা আমার ঘাড়ে না থাকতো তাহলে আমি একটা কিছু করে দেখাইতাম এটা যেই উমায়ের মুক্তি দিয়ে বের করছে অমনি সফওয়ান সে নেওয়ার খুব ধনী ছিল সে বলছে যে আচ্ছা ঠিক আছে যাও তোমার পক্ষ থেকে আমি এই জিম্মারি নিলাম যে তোমার ছেলে পেলে এগুলোর ব্যবস্থা এগুলোর দেখাশোনা আমি করব এবং তোমার ঋণের ব্যবস্থাটা আমি করব তুমি যা ইচ্ছা করো তো উমায়ের তাই নাকি হ্যাঁ ঠিক আছে তাহলে সাথে সাথে সফওয়ান একটা চাকু বিষ দিয়ে মানে গরম করে বিশ লাগায় পরে দিচ্ছে পরে সে যাইতেছে উমারু দেখে গেছে তো এই উমায় সে আবার এমনি খুব খারাপ ছিল খুব খারাপ তোমার রদী আল্লাহন দেখি ওর কলারে ধরছে বলছে এই আল্লাহর দুশ্মন কি আসছে তোর বললো আমার ছেলে আসছে তারপরে কল আরে ধরে হুজুরের কাছে নিয়ে আসছে হুজুর কাছে বন্দিদের ব্যাপারে কথাবার্তা বলার জন্য সত্যি করে বলো হ্যাঁ এটার জন্য আসছি তুমি আর সফ যে হাতিমে কে আবার পাশে বসে গল্প করছে সেটা এটা বলছে বলো তো সে একবার আসমান থেকে জমা পড়লো সাথে সাথে কালিমাপুরে মুসলমান হয়ে গেছে এদিক দিয়ে কোন খবরই নাই উমায়ের কোন খবরই নাই সবাইকে যত তাড়াতাড়ি আসার কথা তাড়াতাড়ি আসতে আসে না সেও একটা চিন্তা করে কিছুদিন পরে এ খবর আসছে যে উমায়ের মুসলমান হয়ে গেছে পরে সফান হয়েছে বদলের ওয়াকি মোটামুটি শেষ হয়েছেন বদরে যারা শহীদ হয়েছে যারা শহীদ হয়েছিল সবার ব্যাপারে আল্লাহ তাল পক্ষ থেকে মর্যাদা এতে ফাঁকান ঘটনা কিন্তু সেখানে যারা হাজির হইতে পারছে কত সাহু হয়ে গেছে এই বদর তো কেমন থাকবে যিনি আঘাত পাইছেন হাতে তো উনি ওই যখন যুদ্ধ থেকে সাহাবিরা ফিরতে ছিলেন সফর নামক জায়গায় এসে উনি শহীদ হয়েছেন ওখানে দাফন করা হয়েছেন দিন পরে রসুল সালাম একদিন ছিল আবুয়া এই হলো একজন ওবায়দা বিন হারে আরেকজন হলো আমি কাস বিনা বিবাসের ছোট ভাই যখন যুদ্ধে রওনা হয়ে গেছে রসমসালা থেকে বিবাক কাসের নজরে পড়ে গেছে পরে উমায়ের কে বলতেছে কি উমায়ের এমন করতেছে কেন পরে যে আমার ইচ্ছে যে আমি জেহাদে যাব আর আল্লাহ তালা হয়তো আমার মনে তামান্না পূর্ণ করবে শহীদ হব কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে যদি হুজুরে দেখে ফেলে তাহলে ছোট এই কারণে হয়তো ফিরাই দেবে তারপরে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে চলো পরে আসতে আসতে ওই যেই জায়গায় এসে রতাহ ছোট বাচ্চাদের সরাই দিছে দিছে যাও তুমি চলে যাও চলে যাও একদম কাঁদতে শুরু করছে তো পরে ওনার অবস্থা দেখে পরে হুজুর বললো আচ্ছা ঠিক আছে চলো চলো হুজুরের যে হুজুরের নিজে একটা তলোয়ার যে তলোয়ারের মধ্যে তোমার বেল্ট থাকতো কোন তলোয়ারে গলায় ঝুলাই দিয়েছে ছোট মানুষ এই কথা বলে খুঁজে ফেরত দেয় নাই যে তোমরা এখন যাও গিয়ে লেখাপড়া করো আমরা তো তিনি শহীদ হয়েছেন উনিও একজন সহাদ মধ্যে আরেকজন হলো সাদ বিনা যখন মদিনাথ থেকে সাহাবিরা রওনা হয়েছেন তখন সাদ বিন খাইনো জনই সাহাবি তো বাবা খাইথামা তিনি প্রথমে এসে ছেলেকে বলতেছে যে বেটা ঘরের পরিবারে দেখাশোনা করার জন্য একজন তো থাকতে হবে তুমি থাকো আমি যাই তো ছেলে বলতেছে যে বাবা যদি জান্নাতের মহামালা এটা না হতো তাহলে আমি আপনাকে আমার উপরে তার জি দিতাম কিন্তু মহামালাটা জান্নাতের এই জন্য আমি আপনাকে তার দিতে পারি না সাদ বলতেছে হঠাৎ খাইসামাকে তো এদিকে সাদও যাবে খাইসামাও যাবে পরিবারে তো একজনকে রেখে তো যেতে হবে বলো আচ্ছা ঠিক আছে লটারি হোক যুদ্ধের শহীদ হয়েছে উনিও যুদ্ধে শহীদ হয়েছে উনিও খেয়াল করেন কোন দিক থেকে তীর এসে লাগছে উনি শহীদ হয়ে গেছে দিনে যখন খবর আসছে ওনার আমা হুজুরের কাছে কাঁদতে থাকব তারপরে হুজুর বললো আরে কি বলো একটা জান্নাত সে তো অনেক জান্নাত পাইছে আর সে তো এখন জান্নাত হারেসা ইবনে মাসুদ রাহুল যে সোহাদায় বাদকে আল্লা আল্লাহ আল্লাহ আবার বলছেন কোন তামান্না থাকলে বলো পরে তারা এই জবাবটা পরে ওনারা বলছেন যে হ্যাঁ এত আছে যে আমাদের রূপটা আবার দুনিয়া ফেরত দেন জাসাদ আবার ফেরত দেন আমরা আবার শহীদ হয়ে আসতে পারি আল্লাহ আন্দম